ওনা দুলা হিবি আং খুছি না মাইয়াহি হুফলা মুগুল্লা হুফালু আল্লাহ لا شريك لا ونشهد أن محمداً عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى قرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدَى فَمَنِ اتَّبَى هُدَىٰيَ فَلَا يَضُلُّ وَلَا يَسْقَىٰ وعن أبي أمامة الباهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثني ربي رحمة للعالمين وهدى للعالمين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر جونة في خدراء হা বন গে ক্যা নজুর থি জিস মাস বলা বলা কমি কশফত জমি হাসুনাফিস মহান রব্বুলাল আমিন যিনি বিশ্ব জগতের মহান প্রতিপালক এবং মালিক আমাদের মহান মালিক এবং মনির তার আলিশান দরবারে লক্ষ কোটি ও সুযোগ जिनी सीमाहीन दया मेहरबानी करवाचित करात मूल्यवान समय किसु समय रजन किसु समय रहमती बरपति सामियानार नीचे आसारहबूब दिन सम्पर् जो एक कथा आलोचना करारवण करार सूज दान कर এজন্য প্রথমে সেই মহানুল আহল আমি আলিসান দরবারে চরম নথি স্বীকার করে দিল থেকে কালী মতুর শকর আদায় করি মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহারকাল দয়ার অনুগ্রহ তিনি আমাদিগকে দিনে মা দিলে আসার জন্য বসার জন্য ওলামা এক নামের সান্নিধ্যতা গ্রহণ করার জন্য এবং এই ধরনের মাহবিল থেকে উপকৃত হওয়ার জন্য সুযোগ দান করেছে এই কাজ আমরা আমাদের বুদ্ধি আর চালাকির দ্বারা করতে পারি নাই আমরা আমাদের অভিজ্ঞতার দ্বারা করতে পারি নাই এই ধরনের কাজ কোনো শক্তি কোনো পাওয়ার আর ক্ষমতার জোরেও হয় না एकम्रल्लाह तलार दया मेहरबानी जारे हाल है तरा सम्भव है अल्लाह तो दया मेहरबानी मध्य तलब क्या दिए दिन तलब जर मध्य दिन तलब आने कीपासा आल्लाह तो क्या दिन कथा शनार जो दिन मजलिसे बसार जो ओलबाई कैराम सान्निध्यता ग्रहण करार्ज तुज कर दें किताबे आलब दिन फिकिर या बहुत बड़ा अल्लाह दबर कल दया मेहरबानी महान दान कर কত মানুষ যারা রহমতের দরিয়া হেদায়তের দরিয়া রহমতুল্লিল হুদাল্লী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ্লামের পাশে গোটা ছিল যারা একবার দুইবার নয় বারবার আল্লাহ রসুলের লাভ করেছেন তারপরও তাদেরকে আল্লাহ তালা তলবদান করেন হৃদায়ত দান করেননি হৃদায়ত থেকে বঞ্চিত করেছেন একজনার নাম তো ছিল আবু তালেম কিন্তু তার মধ্যে দিনের তলব ছিল না বিধায় আল্লাহ তবরকালা তাকে বঞ্চিত করেছেন মাউন করেছেন আমরা আল্লাহ তবরকালার দয়ার মেহরবানিতে দিনের তলব সামান্যতম তলব হলেও পাইছি দিনের ফিকির পাইছি যাদের মধ্যে দিনের তলব আছে ফিকির আছে তারাই এই ধরনের মাহফিল আসতে পারে আর যাদের মধ্যে তলব নাই ফিকির নাই দিনের জন্য সামান্যতম চিন্তাও নাই ব্যথা নাই তারা এই ধরনের মাহফিলের আয়োজনের পরও শত ব্যবস্থার পরো তারা এড়িয়ে যাবে এভাও করে চলে যাবে এই মাহফিলের গুরুত্ব তাদের অন্তরে থাকে না এজন্য আল্লাহ আল্লাহর আমার আপনার প্রতি দয়ার অনুগ্রহ দান করেছেন তথা দিনের তলব দান করেছেন এজন্য শকর গুজারি করা বেশি থেকে বেশি শকর আদায় করা এজন্য আল্লাহর খাববান্দারা বলে গেছেন দিনের তলব কত বড় নেমত मेरी तलब भी कैसी की कर्म का सदता है यह कदम उठता नहीं उठाया जाता है अल्लाहर खास बांदा अल्लाहर महबूब बांदारा बोले गेसार भितर जो तलब आ दिन जग्रह आने फिकिर आिंता चेतना आो दया दान भिक्षा जी भिक्षा ना दी कहो पत आल्लहर खास बंदा अल्लाहर महबूबीन बान्डाराभ आल्लाह तला शुक्र गुजारि गेस এই জন্য আল্লাহর খাস বান্দা মাহবুব বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করে আল্লাহ তাল্লাহ আমাকে আপনাকে এই মজলিসে আসার তো দান করেছে এই জন্য আল্লাহ তাল্লাহর কাছে আমরা চাইব যে মা তুমি তোমার খাস বান্দাদেরকে যেমন অনুগ্রহ করেছ রহমত দান করেছ আমাদেরকেও এই ধরনের মাহবিলের দ্বারা বিশেষ রহমত দান করো আমাদেরকে প্রতিও তুমি দয়াল অনুগ্রহ দান अल्लाहर खासबान्दारा दुआर मदी मनोजा मध्य एरक भावे गेस महबूब के आया ले सूरत लेके आया अल्लाह दाल कथा बोलो जावला तो सुरत में तुमार खास बंदा महबूब बंदा তাদের সুরত ধারণ করে আমরা এই মজলিসে বসেছি বাকি তাদের হাতিকোট পর্যন্ত তো আমরা বুঝতে পারি নাই তুমি একটু দয়া করলে অনুগ্রহ করলে আমরা তাদের হাতি পর্যন্ত বুঝতে পারবো এই জন্য আল্লাহ তালার কাছে এই মজলিসের শুরুতেই চাওয়া যে আল্লাহ তুমি আমাদেরকে দয়া অনুগ্রহ দান করবো আল্লাহ তোলা যদি কাউকে বাহমত দিতে চান হৃদায়ত দিতে চান আল্লাহ তালা তাকে দিয়েই দেন তার জন্য রহমত আর হৃদায়ত সহজ করে দেন আর যদি কাউকে আল্লাহ তালা রহমত না দেন তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই ক্ষমতা নাই যে তাকে এরকম রহমত দিবে যেন বহু আয়াত থেকে প্রমাণিত হয় হৃদায়ত একমাত্র আল্লাহ তালা রাতে একমাত্র আল্লাহ রাহে হিদাস উল এল পদলা দিল্লা উহি হাস রহমত আল্লাহ তালার দয়ালু অনুগ্রহ একমাত্র আল্লাহ তালার আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রহমত দান করতের মুখাপিক্ষে আমরা সকলেই আল্লাহ তো তালা যদি আমাকে আপনাকে এই ধরনের মাহফিলের মাধ্যমে ওলামাই কিরামের সান্নিধ্যতাকে জড়িয়া বানিয়ে হৃদায়ত দান করেন নেককার নে মজলিসকে জরিয়া বানিয়ে যদি হিদায়ত দান করেন তবেই এই মাহেল সাফল্য মণ্ডিত হবে আমরাও সাফল্য মণ্ডিত হব ইহো জগৎ এবং বড় জগতে আল্লাহ আমার আপনার জন্য যে হিদায়ত দিয়েছেন যেই কোরআন নাজিল করেছেন যেই দিন ইসলাম আল্লাহ আমার আপনার জন্য মনোনীত করেছেন এই হিদায়ত আমাদের প্রত্যেকের জন্যই জরুরি যারা এই হৃদায়ত গ্রহণ করবে যারা আল্লাহ প্রদত্ত হৃদায়ত পাবে আল্লাহ তবারকাতার ঘোষণা অনুযায়ী তারা দুনিয়াতেও সাফল্য মণ্ডিত হবে পরকালীন জিন্দগিতেও তারা সাফল্য মণ্ডিত হবে সুরায় তহা পুরানি কারিমের একটি আয়াতের মধ্যে সুরায় তহার আয়াতের মধ্যে আল্লাহ তবারকালা এই হৃদায়ত সম্পর্কে আলোচনা করেছে হৃদায়ত পাইলে কি লাভ হেদাত না পাইলে কি ক্ষতি উদা ফিতায় আল্লাহ তালা বলেন হে জগতের মানুষ হে পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়াত পাঠাইলাম আমার পক্ষ থেকে হেদায়াত পাঠাইলাম যারা এই হেদায়তকে অনুসরণ করবে ফলো করবে আমার ওয়াদা আমার ঘোষণা পালা দুনিয়ার জীবনে সে পথ হবে না বোমরা হবে না আর পরকালীন জিন্দগিতে সে জান্নার থেকে বঞ্চিত হবে না মাহরুম হবে না এই দুইটি জিনিস সবচেয়ে বড় দুনিয়ার জিন্দগিতে কেউ যদি পথ খারা হয় পথ হয় তার এর চেয়ে বড় ক্ষতি আর কিছুই নেই আল্লাহ আমাকে আপনাকে ইমানের দৌলত দান করে আমাকে আপনাকে হেদায়তের পথের প্রতীক তথা জান্নাতের পথের পথিক বানিয়েছে আমার আপনার মতো কত মানুষ আছে আমাদের পার্শ্বের কত মানুষ আছে যারা হেদায়ত থেকে বঞ্চিত এমনও মানুষ আছে যারা ইমান পায় নাই যাদের কে আল্লাহ তারা ইমান দান করেননি যারা বেইমান যারা অন্য ধর্মাবলম্বী ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বী যেই ধর্মের হোক না কেন তাদের সম্পর্কে পৌরণিকারিমে আসছে যে তারা পথহারা তারা সঠিক পথের পথিক নয় হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারাই আছে একমাত্র ইসলাম বাদী সবগুলোই পথ হারায় এই আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির চেয়ে বড় পথ হারাকে আছে পথভ্রস্ত কে আছে যে আল্লাহ ভেতরিকে এমন কতগুলো দেব যাবতাকে ডাকে যে দেব যাবতা পর্যন্ত তাদের দাকে সারা দিতে পারে না বখান্তরে আল্লাহ তালা ইসলামের নেম হতেন বদৌলাতে আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন আমরা এমন এক রস পেয়েছি মালিক পেয়েছি যেই মালিক আমার আপনার প্রকৃত মালিক যেই মালিক সর্বোচ্চ সময় আমার আপনার নিকটে কোনো সময় দূরে নয় আমি আপনি যখনই আমাদের মালিককে মনিতকে ডাকবো আল্লাহ তালাকে ডাকবো তখনই তথ্যটা আমাদের নাকে তিনি সারা দেবেন আল্লাহ তোয়াত আমাদের মালিক আমাদের রস তিনি আমাদের জীবনের সাপ আমরা ইসলামের মেমতের বদৌলাতে মহান আল্লাহ তালাকে পেয়েছি তিনি আমাদের মালিক আল্লাহ তালা সর্বসময় আমাদের নিকটে এই আল্লাহ তোমার পথ আলা ঘোষণা করেন যারা আমার হৃদায়ত পাইবে আমি যেই হৃদায়ত মানুষের জন্য দিয়েছি যেই কোরআন আমি দিয়েছি যে ইসলাম আমি দিয়েছি এই হৃদায়ত যারা পাইবে আল্লাহ তালা বলেন দুনিয়াতে তারা পথ হবে না পথভ্রষ্ট হবে না গোমরা হবে না দুর্ভাগ্যতার শিকার হবে না কোথা হবে না তারা জানি হবে আসলে সৌভাগ্যতা কাকে বলে বলে আমরা অনেকে দুর্ভাগ্যতা এটার ডেফিনেশনই জানি না আমাদের চিন্তা চেতনা যেহেতু দুনিয়া কেন্দ্রিক এজন্য আমরা মনে করি কেউ অনেক সম্পদের মালিক বাস মনে করি সে সৌভাগ্যতার অধিকারী মনে করি কেউ জোরদার জমিদার অনেক জমি জমার মালিক আমরা মনে করি সে সৌভাগ্যতার অধিকারী কেউ ক্ষমতার মালিক রাজত্বের মালিক আমরা মনে করি সে সৌভাগ্যতার অধিকারী আসলে ঠিক নয় কথা এই সমস্ত জিনিসের মধ্যে সৌভাগ্যতার কিছু নাই সুখ শান্তির কিছু নাই সৌভাগ্যতা তো দূরের কথা সুখ শান্তিরও কিছু নাই সম্পদের মধ্যে আল্লাহ তালা सुख शांति राखें क्षमत राज्यल्लाह तला शांति राखें जमीदारे अल्लाह तला शांति राखेंफलता रेखे कमियाबी रेखे सुख शांति रेखे एकम्र दिन के पालन करल्लाह तबारकुआत जरा हिदास पाइल আমার কোরআন পাইল আমার ইসলামকে অনুসরণ করল তারা আখের বঞ্চিত হবে না দুর্ভাগ্যতার শিকার হবে না এই দুর্ভাগ্যতার সৌভাগ্যতার ডেফিনেশন দিয়ে সংজ্ঞা দিয়ে আল্লাহ তারা কোরআনের বহু আয়তের মধ্যে আলোচনা করে আল্লাহ বর্ণনা করেন যারা দুনিয়ার জিন্দগি ক্ষমস্থায় জিন্দগি অতিবাহিত করার পর জান্নাত পেয়ে গেল চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা জান্নাত পেয়ে গেল তারাই সৌভাগ্যতার অধিকারী হলেন আর যারা দুনিয়ার ভরত্তায়ী জিন্দাগি এমন ভাবে অতিবাহিত করল আল্লাহ হুকুমকে মানল না আল্লাহ প্রদত্ত হেদায়তকে অনুসরণ করল না আল্লাহ তবরকালা বলেন যে তারাই পরকালীন জিন্দগিতে দুর্ভাগ্যতার অধিকারী হবে দুর্ভাগ্যতা শিকার হবে তারাই এজন্য দুনিয়ার দেওয়ান্তি পরকালীন জিন্দগিতে সুখ শান্তি আল্লাহ তবরকয়াতাল একমাত্র রেখেছেন দিনের মধ্যে যারা দিন মামবে যারা আল্লাহ তালার হেজাজকে অনুসরণ করবে আল্লাহ তোমার তাদেরকে দুনিয়ার জিন্দেগি তো ভালো রাখবেন পরকালীন জিন্দগি তো ভালো রাখবেন এরকম ওয়াদ আল্লাহ দিয়েছে আল্লাহালা বলেন যেই ব্যক্তি চাইছে নর হোক নারী হোক ইমানের পাশাপাশি আমলে সালে করবে এই ইমান আর আমলে সালে এটাই হল আমাদের দিনের সাত কথা দুইটি কথা আল্লাহ তালা এই পুরাণ ব্রাজিল করেছেন এই পুরাণের মধ্যে দুইটি কোথায় আছে মৌলিক হিসাবে ইমান এবং আমলে সাহে ইমান আর আমলে সালে যারা এই দুইটি কাজকে সম্পাদন করবে আল্লাহ তালা বলেন আমি তার দুই জগৎকে ইহ জগৎ এবং পর জগৎকে আমি গোসাইয়া দিব সাজারিয়া দিব তার জন্য সুখময় এবং শান্তিময় করে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তালা বা করেছেন তাকে আমি হ্যাঁ তৈ্যবা আদান করব হ্যাঁতে তৈ্যবা মানে পবিত্রতম জিন্দগি যেই জিন্দগির মধ্যে কোন অপবিত্রতার কিছু থাকবে না অশান্তির কিছু থাকবে না সেখানে শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি থাকবে दुनिया जिंदगी हमें शांति चाह चत्य शांति चाहिए सुख चाहिए शांति सुख आल्ला दिन मध्य मध्य अल्लाह तला जरा दिन के माना हिदायत उपेक्षा कर चल इसलमे जा अवज्ञा चलन के जरा अवज्ञा चल तपर्के আল্লাহ তোমার কয়াতালার ঘোষণা আছে অমন আরিমাইহুতিমা আল্লাহ তোমার কয়াতালা ঘোষণা করেন যারা আমার জিকির থেকে জিকির মানে কি जिकिर अनेक अर्थ आदे एक अर्थ हल जिकिर मान हल आल्ला समग्र दिन पुराने करीब प्रत्येक इबादत मध्य जिकिर आिकिरड़ा कोबाद है ना इस जिकिर एक मान हल पुरान कारीब जिकिर मान हल समग्र दिन दिन के जिकिर बला inna nahnu nazzalna al-zikra wa inna lahu lahafizun qur'an er ek naam holo zikir qur'an er ek naam holo zikir allah taala bolen ami zikir totha upodesh grantho qur'an nazil korechi ar ei qur'an er আল্লাহ তোমার বলেন যারা আমার জিগির থেকে বিমুখ হবে আমি কোরআন পাঠিয়েছি কোরআনকে যারা ধরবে না কোরআনকে যারা শিখবে না কোরআন তেল করবে না কোরআন অনুযায়ী নিজের জিন্দগিকে পরিচালনা করবে না এক কথা এই জিগির থেকে যারা বিমুখ হবে আল্লাহ তবা কাতার ঘোষণা আল্লাহ বলেন তার জিন্দগিকে আমি সংকীর্ণময় করে দিব অতি সংকীর্ণময় জিন্দগিকে সংকীর্ণ করার অর্থ কি জিন্দগিতে সব কিছুই থাকবে আসবাব উপকরণ থাকবে সুখ শান্তির আসবাব থাকবে উপকরণ থাকবে কিন্তু প্রকৃত সুখ আর শান্তি থাকবে না এটাকেই বলা হয়েছে সংকীর্ণ করা আজ বেইমান জগৎ এহুদি জগৎ নাসারা জগৎ সেদিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই যে তাদের অনেক সম্পদ অনেক ক্ষমতা অনেক রাজত্ব অনেক পাওয়া কিন্তু আসলে কি তাদের মধ্যে প্রকৃত সুখ শান্তি আছে প্রকৃত সুখ শান্তি নেই কেন নাই আল্লাহ তালার বাজা আল্লাহ তালার ঘোষণা একমাত্র শান্তি আল্লাহ তালা রেখেছেন দিনের মনে আল্লাহ তা তোমার আল্লাহ তোমার কথা চিরন্তর ঘোষণা আল্লাহ তালা বলেন একমাত্র আমার স্মরণের দ্বারা আমার ইবাদতের দ্বারা আমার দিনকে মারার দ্বারাই অন্তরের মধ্যে শান্তি আসতে পারে প্রকৃত সুখ আর প্রশান্তি আসতে পারে এজন্য যারা এবাদত করে তারা আল্লাহতালার নিকটে মহা মহিমান্বিত মহামর্যাদান্বিত আজ এই পৃথিবী টিকে আছে আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় টিকে আছে যারা এবাদত করে তাদের কারণে টিকে আছে যেই দিন থাকবে না যেই দিন এই পৃথিবীতে জিদি থাকবে না এই পৃথিবীর রূপ থাকবে না এই পৃথিবীকে আল্লাহ তালা রাখবেন না এই পৃথিবীর মহা প্রলয় মহা ধ্বংস আল্লাহ তালা কায়ন করে দিবে স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ এই পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ উচ্চারণকারী থাকবে তথা ইবাদতকারী থাকবে ততদিন এই পৃথিবীর পেয় ঘটবে না মহাপ্রলয় ঘটবে না শুধু তাই রায় কোরআন প্রমাণ করেছে আসমান বৃষ্টি দেয় আল্লাহ তাল্লাহার হুকুমে সূর্য আলো দেয় আল্লাহ তাল্লাহার হুকুমে এটি কার জন্য দেয় এ বাদির জন্য দেয় এদকারী রিজিকের ফলা হয় এ বাদতকারীর জন্য এগুলির আল্লাহ ব্যবস্থা আল্লাহ তালা রেখেছে সুরায় একটি সুরা আছে ওই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহালা বলেন আসমান থেকে আমি বরফতময় কল্যাণময় বৃষ্টি নাজিল করি এই বৃষ্টির দ্বারা আমি বিভিন্ন শস্যাদি আমি উৎপাদন করি কেন করিয়ে দে আমার বান্দাদের রিজিকের জন্য যারা বন্দেকি করে যারা ইবাদত করে তারাই প্রকৃত আল্লাহ তালার বান্দার এজন্য এবাদত যারা আমরা করতে পারতেছি এটাকে আল্লাহ তালা নেব মনে করে আরো বেশি এবাদতের মধ্যে অগ্রসর হওয়া আরো বেশি সুকুর গুজারি করা আর আল্লাহ তালার কাছে চাওয়া মওলা আমার এবাদতের মধ্যে কোয়ালিটি নাই আমার এবাদতের মধ্যে কোন গুণাগুণ নাই তুমি মেহরবানি করে তোমার দয়া আর অনুগ্রহের বাদওনাতে এমানতকে তুমি বহুল আর মঞ্জুর করবা আমাদের যোগ্যতা দ্বারা এবাদত কবুল হবে না আমাদের সেই যোগ্যতা নাই আমাদের এবাদতের মধ্যে সেই যোগ্যতা নাই এই জন্য আল্লাহ তালার কাছে চাওয়া মাওলা আমাদের ফুটাফাটা গন্দেগিকে তুমি কবুল আর নজুর করো এই ধরনের মাদ্রাসায় এবাদত শেখানো হয় কিভাবে এবাদত করতে হয় সেই ইবাদতের পদ্ধতি শেখানো হয় পাঠিয়েছেন শুধুমাত্র এবার শিখানোর জন্য আল্লাহ তালা লক্ষাধিকম্বার পাঠিয়েছেন আগেরি নবী সৈদুনা হাবিমনা মোহাম্মদ সাল্লাহ তিনি আমাদেরকে শিখাই দিয়েছেন প্র্যাকটিক্যাল ভাবে বুঝায় দিয়ে গেছেন কোন নামাজ পড়েছেন তিনি নামাজ পড়ার পর বলেছেন আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখলে ঠিক সেইভাবে তোমরা নামাজ আদায় করজ আদায় করেছেন আল্লাহ রসুল হজ আদায় করার পর বলেছেন শুধু আমি মানা শিকাগুম খুব মানসিক ভর্যের কাজগুলো কিভাবে করতে হয় কিভাবে সম্পাদন করতে হয় আমার থেকে বুঝে নাও প্র্যাকটিক্যাল ভাবে বুঝে নাও এই জন্য পুরাণিকালিমে যা যা আছে থিউরিক্যাল আছে আর আমাদের রসুরের জীবন আমাদের রসুরের আদর্শ সেটা হলো প্রাকটিক্যাল রূপ যেকোনো জিনিসকে শিখতে হলে দুই পদ্ধতিতে শিখতে হয় থিউরিক্যাল এবং প্রাকটিক্যাল জন্য আল্লাহ রসুলের সন্ন্যাস আল্লাহ রসুলের তরিকা আদর্শ আমাদের জীবনের মধ্যে আসতে হবে আমার আপনার এ মধ্যে যদি তিনটা জিনিস না আসে এ বাদত কখনো কবুল হবে না কোরআন হাদিস প্রমাণ করেছে কোরআন হাদিস প্রমাণ করেছে তিনটা জিনিস লাগবে এ মধ্যে এক নাম্বার ইমান লাগবে সেই ইমান তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়ার মেহেরবানি তো আমরা পাইছি ইমান আছে। আর দুইটি জিনিস লাগবে ওই দুইটি জিনিসের মধ্যে একটি হল নবীর সন্ন্যাস এই ফেসাভাষাদের যুগে বিশেষ করে নবীর সন্ন্যাস অতিব জরুরি এমন একটি যুগে আমরা পদার্পণ করছি বর্তমান যে যুগে মানুষ চলছে দিনের কাজও করতেছে এই প্রবণতা বেড়ে গেছে এই সময়ের প্রেক্ষাপটে আল্লাহ রসুল গুরুত্ব দিয়ে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ শুরু ঘোষণা করে গেছেন কুমাদি ফালাইনতি বসুন্নতি ফুলফি দে আলমাহ দিয়ে আল্লাহ রসুল বলে গেছেন আমার মৃত্যুর পথ তোমরা দেখবে মানুষের মধ্যে অনেক মতানক্য অনেক মতভেদ আজ মতানক্য তার কোনো ভাব নাই তিনি কাদের মধ্যে যে যেমন চায় সে তেমন করতেছে যাস যেমন মন চায় সেরকম করতেছে আল্লাহ রসুল এই সময়ের প্রেক্ষাপটে বলেছেন তোমাদের জন্য দুই দুই জিনিস জরুরি একটি হলো আমার সন্ন্যাস আরেকটি হল আমার শাহবাদের মধ্যে শীর্ষস্থানীয় সাহাবা ফলাফায় রাশি দিনের সন্ন্যাস তোমাদের জন্য জরুরি আল্লাহ রসুল শুধু নিজের সন্ন্যাসের কথাই বলেন নাই সাহাবা এখানে সন্ন্যাস বিশেষ করে ফলাফায় রাশি দিনের সন্ন্যাসের কথা বলেছেন এই সন্ন্যাসকে ঘটতে হবে অবলম্বন করতে হবে কেমন আল্লাহ রসুল সেটাও বলে দিয়েছেন ওয়াতু আলাইহা এই সন্ন্যাসকে শাস্ত করে ধরো মজবুত করে ধরো মারির ডাঁতকে কামড়ে ধরো সামনের দাঁতে শক্তি পা মারির ডাঁত দিয়ে যদি কোনো জিনিস ধরা হয় সেটা কখনো ছুটে যায় না এই মারির মাড়ির ডাক দিয়ে ধরার কথা বলেছে এই জন্য সন্ন্যার ছাড়া কোনো এবাজত কবুল হবে না আল্লাহর কাছে কোন এফাজত কবুল হবে না শূন্য ছাড়া এক নাম্বার ইমান লাগবে দুই নাম্বার সন্ন্যাস তিন নাম্বার এখলাস আল্লাহর জন্য করা এবাদত কার জন্য হবে আল্লাহর জন্য হবে কোন মখলুকের জন্য নাইয়া আমরা নামাজের মধ্যে হাত পেতে অঙ্গীকার করছি অঙ্গীকার করছি আল্লাহ একমাত্র তোমারও ইবাদত করি তোমার কাছেই সাহায্য কামনা করি এজন্য কাউকে দেখানোর জন্য অন্য কাউকে খুশি করার জন্য রাজি করার জন্য এবাদত এটা কখনো হইতে পারে না ওটাকে ইবাদত বলে না ওটা আল্লাহর কাছে কখনো কবুল হবে না এই জন্য আল্লাহ তালার দয়ার অনুগ্রহ লাভ করতে হলে এই তিনটি জিনিস জরুরি এই তিনটি জিনিসের মাধ্যমে আমাকে আপনাকে ইবাদত করতে হবে আর এই জিনিসগুলো শিখাবে কি এই মাদ্রাসাগুলো সাপ্লাই করবে এই মাদ্রাসাগুলো শিখাবে এই মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ায় শিক্ষার্থী এবং শিক্ষক যারা তারা দিনের মোয়াল্লিম দিনের ছাত্র দিনের শিক্ষক তারা জাগতিক শিক্ষার শিক্ষক নয় তারা জাগতিক শিক্ষার শিক্ষার্থী তারা নয় আল্লাহ রসুলের গুণ কি ছিল সেই গুণ তাদের মধ্যে আছে আল্লাহ রসুলের গুণ ছিল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেন জগতের মানুষের কাছে আমাকে দিনের শিক্ষক হিসাবে প্রশিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে আল্লাহ রসুল যেমন দিনের শিক্ষক ছিলেন তদরূপ এই মাদ্রাসার ছাত্র যারা আছে এই মাদ্রাসার শিক্ষক যারা আছে আছেন তারা দিনের শিক্ষক হিসাবে ছাত্র হিসাবে যারা কাজ করে যদিও নবীর অসুলগণের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে আমাদের নবী আখেরি নবী সৈয়দ উনা হাবিবনা মোহাম্মদ সাল্লাহ কিন্তু এই দিন চলবে আমাদের নবীর পরে কোন নবী নাই কেউ যদি এই কথা মনে করে বিশ্বাসের মধ্যে যদি এই কথা আনে যে আমাদের নবীর পরেও নবী আসে একটা জামাত আছে আহমদিয়া মুসলিম জামাত নাম দিছে মুসলিম কিন্তু আসলে কাহির তারা বেইমান কাদিয়ানি জামাত এই কাদিয়ানি জামাতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে এতটুক যদি মনে করে যে হুজুররা কাফের বাকি এরা বাকিরা মুসলমান কিনা কাফের কিনা সন্দেহ করে বলতেছে যে ব্যক্তি সন্দেহ করবে সেও কাফের হয়ে যাবে হয়ে যাবে তালিবান থাকবে না কারণ আমাদের নবী আখেরি নবী ফাতির করানের হাদিসের বহু আয়াস দ্বারা বহু হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নবী থাকবে না আমাদের দিন থাকবে আমাদেরকে আখেরি উন্মত বাড়ানো হয়েছে আমাদের নদী হলেন আখেরি নবী আখেরি উম্মত বলে কি দায়িত্ব নাই আখেরি উম্মত এর বহুত বড় দায়িত্ব বহুত বড় দায়িত্বিল্লা এই উম্মসকে আখেরি উম্মসকে দায়িত্ব বোধের কারণে জিম্মাদারির কারণে শ্রেষ্ঠ উন্মত হিসাবে আখ্যায়িত করা হয়েছে যেহেতু আমরা আখের আমরা শেষ কিন্তু আমাদের দিন শেষ নয় এই দিন ব্যাপক পর্যন্ত চলবে এই আল্লাহ রসুল বিদায় হাজ্যের ভাষণে ওসিয়াত্তরে গেছেন এই উন্মতের প্রতি অসিয়াস্তরে গেছেন বিদায় হজ্জের ভাষণে সরাত্ম সামনে আল্লাহ রসুল ওসিয়ত করে গেছেন আমি ওসিয়ত করে যাচ্ছি রসিহত আর ওসিয়ত পার্থক্য আছে ওসিহত তাি কি হুকুম ওসিয়ত কাকে বলে আমরা জানি মৃত্যুর সময় মানুষের জীবনের শেষ সময় যে কথাটা সন্তানদেরকে বলে যায় ওটাকে ওসিয়ত বলা হয় ইব্রাহিম আলসালাম মৃত্যুর সময় ওসিয়ত করেছেন ইয়াসুব আলিয়ালাম মৃত্যু সময় ওসিয়ত করে গেছেন আমাদের নবীও বিদায় হত্যের সময় উন্মতকে অসিহত করে গেছেন কি অসিহত এই দিনের জিম্মাদারি এই দিনের মর্মার্থ এটা সকলের কাছে পৌঁছাইতে হবে এটা প্রচার প্রসারে নিমিত্তে কাজ করতে হবে এই জিম্মাদারি করে এই জিম্মাদারির অনুভূতি নিয়ে ওলামায় কেরা সাধারণ উন্মতের কাছে সঠিক কথা তারা পৌঁছায় থাকে এই ধরনের মাদ্রাসায় তারা পড়ে এবং পড়ায় আদের থেকে আপনি সঠিক কথাটাই পাবেন যেই কথাটা নবির রসুলগণ বলে গেছেন সেই কথাটাই পাবেন এজন্য আল্লাহ রসুল বলে গেছেন হাস্তানি রপানি ওলামা একরামকে ওরাসুল আমবিয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে নবির রসুলগণ যেমন সাধারণদেরকে উমরদেরকে দিন বুঝায় গেছেন দিনের সঠিক রূপরেখা তুলে ধরেছেন ওলামা এখানেও জিম্মা দাঁড়িয়ে গেছে এই ধরনের মাদ্রাসা দিনের কেন্দ্র দিনের বারকাজ এই ধরনের মাদ্রাসা যতদিন আছে পৃথিবীতে সঠিক এবাদতের রূপরেখা আছে যদি এই ধরনের মাদ্রাসা না থাকত তাহলে এবাদত থাকতো না সব কিছু গুন করায় পরিণত হয়ে যাবে এই আমরা জেনে নিব বুঝে নিব যে মাদ্রাসা দুই প্রকার এই মাদ্রাসা একটি ফিক্সড মাদ্রাসা এরকম অনেক মাদ্রাসা আছে নিউটাউন মাদ্রাসা আছে সারা বাংলাদেশে এরকম ফিক্সড মাদ্রাসা আছে অনেক আবার আরেকটি আছে মোবাইল মাদ্রাসা দাওয়াতের মেয়র এটা হলো মোবাইল মাদ্রাসা ভ্রাম্যমান মাদ্রাসা সেখানেও শেখানো হয় অনেক কিছু শেখানো হয় সেখানে বাকি ওটার মধ্যে এখন ভেজাল ঢুকে গেছে কেন ভেজাল ঢুকেছে ওরা ক্রামকে না মানার কারণে ওলামায় কেরাম তো লাম তাদেরকে মানার মাধ্যমে আমার আপনার দাওয়াতের কাজ করা উচিত নিজে মন করা করলে হবে না দিনের কোন কাজ মন করা হয় না কখনোই হয় না মন করা নামাজ করলে নামাজ হয় হয় না মন করা রোজা করলে রোজা হয় হয় না তাহলে দাওয়াত তাবলিক এটাও এমাজও এটাও দিনের কাজ এটা ওলামায়ে ওলামাইকেরামের তত্ত্বাবধানে তাদের পরামর্শে তারা যেইভাবে বলেন যেই সিস্টেমে বলেন সেই সিস্টেমে করলে বাদত হবে তাছাড়াই বাদত হবে না শুধু দাওয়াত তো তাবলিক করলেই হবে না সঠিক নিয়মে করতে হবে এই সন্ন্যাস গুলো বাতলাবে এই সন্ন্যাস গুলো নবী রসুল সন্ন্যাস এগুলি বাতলাবে ওরা গ্রাম বাতলাবে আল্লাহ কাকাল আমাদেরকে এই ধরনের মাদ্রাসার পরিবেশে এই ধরনের মাদ্রাসার পরিবেশে বেশি থেকে বেশি আসার দিনের ছাত্র এবং শিক্ষক যারা আল্লাহ রহমতের কেন্দ্র তাদের সান্নিধ্যতা গ্রহণ করার এবং তাদের সাহচর্যতা গ্রহণ করে জীবনকে সাফল্য মণ্ডিত করার জন্য সকলকেই আল্লাহ তালা তাও ভেদ দান করেন সকলে বলি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ